মানবতা সমাধান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 দর্শক বিন্দু আমরা এসেছি। কেবল এই উদ্দেশ্য নিয়ে যে আমরা যেন আল্লাহর ইবাদত করি মহান আল্লাহ রব্বুল আলমিন কেবল তার ইবাদত করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর সেই ইবাদতগুলো পালন করলে আল্লাহ তাল্লা আমাদেরকে মহান পুরস্কার দানে ধন্য করবেন তা তিনি করানো বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল্লা আলসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যেমন জান্নাত যেতে চাই তেমনি আমরা জাহান নাম থেকে মুক্তি পেতে চাই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার উপায় জান্নাত লাভ করার উপায় আল্লাহ তালা করালে এবং হাদিসা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিছু এমন কারণ আছে কিছু এমন মাধ্যম আছে যে মাধ্যমগুলো যদি আমরা গ্রহণ করি নিশা আল্লাহ তা আলা জান্নাত লাভ করতে পারব আবার কিছু কারণ এমন আছে যে কারণে আমাদেরকে জাহান্নামেও যেতে হবে ওয়ালিয়াদবিল্লা আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান ভাইরা আমার পর্যায়করমে জান্নাত যাওয়ার উপায় উপকরণ পরিবেশিত হয়েছে আলোচিত হয়েছে যা হয়তো আপনারা পর্যায়করমে দেখতে পাবেন এখন আমি সামান্য কয়েকটি কথা বলব জাহান্নাম সম্পর্কে জাহান্নাম কী জাহান্নামের শাস্তি কি। যাতে করে আল্লাহ তা আলা আমাদেরকে এই জাহান নামের আগুন থেকে বাঁচান আর আমরা যেন এই জাহান নামে যাওয়ার যে সমস্ত কারণগুলো আছে সেগুলো থেকে যেন আমরা নিজেকে বাঁচাতে পারি আল্লাহ কোরআানে বলছেন জাহান নামের একটা চিত্র এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক করছেন আমাদেরকে তিনি উৎসাহিত করছেন যে তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করো এ আই আমানু দিন আহ ও আহলি কুমনারা এমানদারগন তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওকুদোহা হিজারা। যে জাহান নামের জ্বালানি কাঠ হবে মানুষ এবং পাথর আলাইহা মালাইকা সেই জাহান নামে রয়েছে এমন কঠিন হৃদয়ের ফেরস্তা গেলা আদুন সিদাত খুবই কঠিন এবং তাদের দিল অতিব পাশান এই শক্ত পাশান দিলের ফেরস তারা রয়েছে এই লা জাহান্নামেসুন আল্লাহ মা আমার আহম আল্লাহ তালা তাদেরকে যা করতে নির্দেশ দেন তারা আল্লাহর নির্দেশের কোনো অবাধ্যতা করে না মাইয়া ফালুন আমাই উমারুন আর তাদেরকে যা করতে বলা হয় তারা তা পালন করেন সুরাত হারিম তো ভাইরা আমার এখানে আল্লাহ টালা আমাদেরকে আহববান করছেন বান্দাদেরকে বলছেন হে আমার বান্দারা তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আসলে ভাইরা আল্লাহ বড় দয়াবান তিনি বান্দাদের প্রতি অতি মেহরবান বান্দারা জাহান্নামে যাক এটা আল্লাহ চান না তাই তিনি বারবার করে ডাক দেন আর বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম গ্রহণ করো এমন কাজ করো না যা করলে তোমাদেরকে জাহান নামে যেতে হবে কত দয়াবান আল্লাহ জানেন বিশ্ব নী মোহাম্মদ তার দয়ার কথা আমাদেরকে পরিবেশন করেছেন হাল্লা নবীর জামানায় এক মহিলা বন্দিনী হয়ে আসছে তার ছিল একটি ছোট ছেলে সাহাবিরা তার ছেলেটাকে তার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় রাখছে সেই মহিলা তার ছেলে থেকে বিচ্ছেদ হয়ে ছটফট ছটফট করছে মা ছেলে ছেড়ে থাকতে পারে না একজন মায়ের মন একজন ছেলের প্রতি যে কত তা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না ছেলেকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার কারণে ওই মা ছটফট ছটফট করছে অস্থির অবস্থায় চলাফেরা করছে আল্লাহ নবী তার এই দৃশ্য দেখে বুঝতে পেরে গেলেন যে এই মহিলার মনে হয় তার সাথে মনে হয় কিছু একটা করা হয়েছে তা না হলে সে এত ছটফট করবে কেন সাহাবিদেরকে বললেন বলো তো ব্যাপারটা কি সাহাবিরা বললেন যে ওর ছেলেটা নিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি ওর ছেলেকে ওর কাছে ফিরে দাও তখন সাহাবিরা তার ছেলেকে নিয়ে সে ওই মায়ের কাছে দিয়ে দিল মা ছেলেকে পেয়ে তাড়াতাড়ি করে বুকের সাথে জড়িয়ে ধরছে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যটা দেখছেন আর বলছেন আর আইতা আন তুলকি আিহি বেওয়ালা দেহা ফিন্নার সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন আচ্ছা বলতো হে আমার সাহাবীর দল এই মা তার ওই ছেলেকে কোনো আগুনে ফেলতে পারবে সাহার বললেন না কখনো না আল্লাহ বললেন আল্লাহ আর হাবাদিহি মিনহা দিহি বেওয়ালা দেহা এই মেয়েটা যত তার ছেলের প্রতি দয়াবান তার থেকে আরো বেশি বেশি দয়াবান হচ্ছে মোহন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি আল্লাহ আকবার। অনেক দয়াবান আল্লাহ রান্ডাদের প্রতি তাই আল্লাহ চান না যে তিনি বলে দিচ্ছেন সতর্ক করে দিচ্ছেন তোমরা নিজেকে আর তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চরম আগ্রহী ছিলেন চরম যত্নবান ছিলেন তারান নাম থেকে বাঁচানোর আন্দির আশিরাত হে নবী তুমি তোমার আত্মীয় যারা তাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাও তখন আল্লাহ নবী তার বংশের লোক ডাকলেন আর বললেন জাহান নামের আগুন থেকে বাঁচাও হে আমার বেটি ফাতেমা তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বোখারি ও মুসলিম শরীফের হাদিস আমি কালকে কেমতের মাঠে তোমাদের হয়ে কিছুই করতে পারবো না আমি বলতে চাইছিলাম ভাইরামার বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাল্লাম এইভাবে তার ওমদকে জাহান আগুন থেকে বাঁচার প্রতি সতর্ক করেছেন এবং তাদেরকে সবসময় সাবধান করেছেন জাহান্ন আগুন থেকে আর তিনি জাহান নামের আগুনের ভয়াবহতা জাহান্নামের আগুন যে কত কঠিন কত যে ভয়ানক সেই দৃশ্য তুলে ধরে বলছেন না রকম হ্যা দিহিম নবী বলছেন এই যে আগুন তোমরা জ্বালাচ্ছ দুনিয়াতে তোমাদের এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবিরা বলছেন ইয়ারসুল আল্লাহ এই আগুনটাই তো জ্বালানোর জন্য যথেষ্ট ছিল আল্লাহ নবী বলছেন তারপরে বৃদ্ধি করা হয়েছে আর প্রত্যেক ভাগের জ্বালানি শক্তি এক সমান এত কঠিন হচ্ছে এই জাহান্নামের আগুন ভাইরা আমার এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ যে আগুনকে আজ আমরা বরদাস্ত করতে পারি না কালকে সেই জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করা যাবে যদি এই ভয় এই চিন্তা আমাদের মাথায় থাকতো জাহান্নামকে যদি আমরা স্মরণ করতে পারতাম তাহলে মনে হয় আজকে বাধাহীনভাবে স্বেচ্ছাচারিতা অবলম্বন করে যেমন তাই করতে পারতাম না প্রবৃত্তির বশীভূত হয়ে অন্যায় কাজে আমরা জড়িয়ে যেতাম না বরং আমরা স্মরণ করতাম সেই মহান এবং সেই ভয়ালুক জাহান নামের কথা একটু ছোট্ট বিরতি নিচ্ছি আবার আসছি পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ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 জানার জন্য দেখুন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সালাদ কাল রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায়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 প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নারতে বাংলায় হজরত আবু সাইদ খুদ্রি রাজি আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে অবশ্যই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 Can <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> we have the next call, please? Call. To get convincing and valid answers, dial Korul, Dr. Zakir K. Poroburti Anushthaan, Peace TV, Bangalaya. I'm going to tell you a little <laughs> <laughs> bit. I'm going to tell you যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হলো এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ যে আগুনকে আজ আমরা বরদাস করতে পারি না কালকে সেই জাহান নামের আগুন কেমন করে বরদাস করা যাবে যদি এই ভয় এই চিন্তা আমাদের মাথায় থাকতো জাহান্নামকে যদি আমরা স্মরণ করতে পারতাম তাহলে মনে হয় আজকে বাধাহীনভাবে স্বেচ্ছাচারিতা অবলম্বন করে যেমন তাই করতে পারতাম না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 ওত পেতে বসে আছে করে যাও মানুষ তোমার যা ইচ্ছা তাই করে যাও দুনিয়ার এই জীবনে ক বছর বাঁচবে ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর কিন্তু জাহান্ন তোমার জন্য ওত পেতে বসে আছে এই জাহান্নাম হবে তাদের ঠিকানা যারা অবাধ্যজন যারা আল্লাহ রব্বুল আলমীদের বিরোধিতা করে সেই জাহান্নামে তারা থাকবে চিরস্থায়ী এই নয় জেলে গেছিলাম ফাইসালা হয়েছে পাঁচ বছরের জেল আবার বেরিয়ে চলে এলাম বহাল ঘুরতে আছি মার্ডার করে দিয়েছিলাম কি হয়েছে আবার বেরিয়ে চলে এসছি এই পাঁচ বছর জেল খেটে মনি না যে হয়ে গেছে এখানে কিচ্ছু হবে না দুনিয়াতে লাখ লাখ মানুষকে যদি আপনি হত্যা করেন তবে দুনিয়ার আদালত আপনার কিচ্ছু করতে পারবে না কারণ আপনার একটি জান দিলে ওই লাখ লাখ মানুষের প্রাণের বদলা হয় না এ বদলা হবে কালকে কেমন মাঠে লাফিহা আল্লাহ চিরন্তন এবং চিরস্থায়ী অবস্থায় আপনাকে রাখবেন। কোন ঠান্ডা পানি শীতল কোন জিনিস সেখানে তারা স্পর্শ করতে পারবে না সে জাহান্নে থাকবে গরম ফুটন্ত পানি আর পুজ জাজা আমি ফাকা এটা হবে তাদের কর্মের পরিপূর্ণ বদলা যেমন কাজ করবে সেরকম বদলা পাবে কালকে কেমতের মাঠে চিন্তা করতে হবে সেই জাহান নামকে তাই তো আল্লাহ বলছেন জাহান নামকে সেদিন আনা হবে আর জাহান নামের থাকবে সত্তর হাজার লাগাম সত্তর হাজার লাগাম থাকবে জাহান্ন আর প্রত্যেক লাগামে থাকবে সত্তর হাজার করে ফেরস্তা টান দিয়ে ধরে থাকবে ইয়াজ হা টান দিয়ে ধরে থাকবে কেন যাহার নাম রেগে ক্রোধে ফেটে যেতে চাইবে তাই আল্লাহ তালা তাকে টান দিয়ে ধরে রাখার ব্যবস্থা করেছেন তার বানিয়েছেন আল্লাহ সত্তর হাজার লাগাম আর প্রত্যেকটি লাগামের মধ্যে আছে সত্তর হাজার করে ফেরস্তা আউজ নার যেমন আল্লাহ খুলারে বলেছেন তাকে এতাইয়া জমিনাল গাইস জাহান্নাম রাগে ক্রোধে ফেটে যেতে চাইবে তাই আল্লাহ রবুল আলমিন ফ্রেস্তার মাধ্যমে টান দিয়ে ধরে রাখার ব্যবস্থা করেছেন কত ভয়ানক এই জাহান্নাম সেই জাহান নামে যাবে কারা যারা আল্লাহর সাথে বেঈমানি করবে তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই হচ্ছে সেই জাহান নাম যে জাহান নামের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছিল এরকম করলে জাহান নামে যেতে হবে ওরকম করলে জাহান নামে যেতে হবে বলা হয়েছিল তোমাদেরকে সতর্ক করত হয়েছিলেন তারা তারা এই জাহান নামের কথা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও তোমরা কিন্তু সেই জাহান নামের সম্পর্কে কিছু করো আর জাহান নামের প্রতি তোমাদের কোনো ভূক্ষেপ ছিল না যাও আজকে এই জাহান নামে তোমরা প্রবেশ করো তোমাদের কুফুরি করার কারণে এই জাহান আজকে তোমাদেরকে প্রবেশ করতে হবে আর জুল হুম আজকে মানুষের পা অঙ্গ পথঙ্গ আজকে সাক্ষী দিবে বিমা কানুইয়াকবন যা কিছু তারা দুনিয়াতে করতো সুর ইয়াসিন আল্লাহ রব্বুর আলমিন এই আহাতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন যারা কুফুরি করে যাবে তারা তাদেরকে এই জাহান নামের আগুন ভোগ করতে হবে হাদিসের মধ্যে আছে ও হাদিস। আল্লাহ নবী জান্নাতের আর জাহান নামের একটা দৃশ্য তুলে ধরে বলছেন কালকে কে আমাদের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে চিরসুখী মানুষ দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দে ভরা ছিল তার জীবন জীবনের কোনো দুঃখ কষ্ট সে পায়নি সব দিক দিয়ে সে ছিল সুখে ভরা কোনো দুঃখ ছিল না কোনো দিন এরকম একটি মানুষকে কালকে কেমতের মাঠে উপস্থিত করা হবে তারপরে জাহান নামে তাকে একবার ডুবিয়ে আবার তোলা হবে জাহান নামে একবার ডুবিয়েই আবার তোলা হবে তারপরে জিজ্ঞাসা করা হবে বলতো দুনিয়াতে তুমি কোনো সুখ শান্তি দেখেছিলে দুনিয়াতে কোনো তুমি সুখ পেয়েছিলে তখন সে বলবে ল আমি দুনিয়াতে কোনো সুখ আর কোনোদিন কোনো আনন্দ দেখিনি এক চোখের পলকেই এক নিমিশেই জীবনের সব সুখ ভুলে যাবে অথচ ওই লোকটি কোন লোকটি ছিল চিরসুখী দুনিয়াতে কোনোদিন সে দুঃখ দেখেনি দুঃখ জিনিস সে জানতোই না আল্লাহ সব দিক দিয়ে সমস্ত নিয়ামত দিয়ে তাকে সুখে ভরে দিয়েছিলেন এত সুখী মানুষ কে আমতে শু একবার জাহান্নামে ডুবানো হবে আর সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে দুনিয়াতে আমি কোনো দিন সুখ দেখিনি সুখ কি জিনিস তা কিন্তু আমি জানতাম না পক্ষান্তরে আর একটি মানুষকে নিয়ে আসা হবে চির দুঃখী দুনিয়াতে কোনোদিন সুখ পাইনি সুখ যে কি জিনিস সে জীবনে কোনোদিন দেখেনি এরকম একটা চিরদুখী মানুষকে উপস্থিত করা হবে জান্নাতে একবার ডুবিয়েই আবার তুলে নেওয়া হবে তারপরে জিজ্ঞাসা করা হবে হাল রাইতা বুসান হাল রায় আচ্ছা বলতো দুনিয়া থেকে তুমি কোনোদিন দুঃখ কষ্ট অনুভব করেছিলে সে বলবেন না আমি জীবনে কোনোদিন দুঃখ দেখিনি কোনো কষ্ট আমি পাইনি আমি চিরসুখী ছিলাম আল্লাহ আকবর এক সেকেন্ডেই এক নিমিশেই সে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে শুধু জাহান্নামে একবার ডুবানো আর একবার ডুবকি দেওয়ার সঙ্গে সঙ্গে। এই হচ্ছে জাহান্না আর এই হচ্ছে জান্নাত জান্নাতে একবার ডুবেই সে জীবনের সমস্ত দুঃখ ভুলে যাবে আর জাহান্নামে একবার ডুবালেই সে জীবনের সব সুখ আর সব আনন্দ সঙ্গে সঙ্গেই ভুলে যাবে এই হচ্ছে জাহান্নাম যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে যে পানির সঙ্গে সঙ্গে তাদের চেহারাকে দগ্ধ করে দেবে ওই পানি যখন মুখে পান করতে যাবে এত গরম এত ফুটন্ত পানি হবে যে তাদের ওই পানির গরমের তাপেই তাদের চেহারা আল্লাহ তাই বলেছে এমন ফুটন্ত পানি দেওয়া হবে যে ফুটন্ত পানির কারণে তাদের মুখটা সঙ্গে সঙ্গে দগ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানি হবে এটা আর তাদের ওই জাহান ঠিকানা যে কত নিকৃষ্টতম ঠিকানা হবে এইভাবে আল্লাহ রবুল আলিমিন বলছেন যে পাপিদের খাবার হবে সাজারাতা কাল বৃক্ষ হবে ওই সমস্ত পাপিদের খাদ্য যারা জাহান নামে যাবে আর সেটা ফুটন্ত পানির মতন তাদের পেটে টক বক করে ফুটবে ওই পানি পান করে তাদের পিপাসা মিটবে না এরকম অবস্থা হবে তাদের জাহান্নামে আল্লাহ নবী বলছেন এই জাক্কুম বৃক্ষ সম্পর্কে লাউ আন্না থেকে নির্গত কোন এক ফোটা জিনিস পৃথিবীতে পরে যায় লা আফসাদ আল্লাহ আহলি দুনিয়া মা আহ এসাহ তাহলে দুনিয়া সমস্ত জীবনটা যে খাদ্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন বলছিলাম এই জাহান্নাম কঠিন এবং অতি ভয়াবহ বাঁচতে হবে সেই সমস্ত কাজ থেকে যে সমস্ত কাজগুলা করলে একজন মানুষকে জাহান্নামে যেতে হয় আল্লাহ নবী বলেছেন জাহান নামের সব থেকে হালকা আজাব হবে আমার চাচা আবু তালেবকে তাকে জাহান নামের দুটি জুতো পরিয়ে দেওয়া হবে আর সেই জুতো দুটোর কারণে তার মাথার মগস্ট পর্যন্ত করে ফুটবে কথা বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ মধ্যে। তো ভাইরা আমার এই যদি হয় জাহান নামের হালকা আদাব তাহলে আর অন্যান্য আদাব গুলা আর যে কত কঠিন হবে এর বিশদ বর্ণনা এ সঠিক বর্ণনা দেওয়া যাবে না কেউ দিতে পারবে না সঠিক বর্ণনা তো ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনে যাওয়ার মাধ্যমে বর্জন করতে পারি যে কাজগুলা আমাদের জাহান নাম যাওয়ার কারণ হতে পারে তাহলে ইনশা আল্লাহ আমরা জাহান নাম থেকে মুক্তি লাভ করব এবং ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে হিফাজত করো আমরা যেন জান্নাত যাওয়ার কাজ করতে পারি আর জাহান্নাম থেকে মুক্তির যে সমস্ত উপায় আছে সেগুলো যেন আমরা ব্যবস্থা করতে পারি এই তো ফিক মে দাও ও সাল্ল আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয় সাহবিহি আজমাইন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 सत्य ता ब देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रंगल दे रे आठ टे भारत पीस टी बांगल्